বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওর বাক ইন আলহামদুলিল্লাহ ওয়া আল আলি ওয়া আসহাবিহি আজমাইন আবাদ সমস্ত দর্শক আপনারা যে যেখান থেকে বিস টিভি বাংলার দর্শসূন্না অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম কোরআন শিক্ষা তিলওয়াত শেখানো এ সকল প্রসঙ্গ নিয়ে আর আমাদের মূল আলোচ্য বিষয় সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি বা তসকে সময় তো দর্শক আমরা দেখলাম কোরআন শ্রেষ্ঠ জিকির আর কোরআন শিক্ষা করা শিক্ষা দেওয়া আল্লাহর প্রিয়তম শ্রেষ্ঠতম আবাদত করান তেলাওয়াতের ভিতরে রয়েছে অভাবনীয় বরকত সবাব আল্লাহ রসুল সালাম বলছেন যে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ তার জন্য একটা সব লিখবেন যে সবটা দশ গুনে গুণ করা হবে ওলা আকুল আলিফ লাম হরফ ওলা কিন আলিফুন হরফ ওয়ালামুন হারফ ওয়া উন হারফ আর হরফ মানে শব্দ নয় দুটো তিনটে অক্ষর একত্রিত হলে নয় যেমন আলিফ লাম মিম তিনটে মিলে একটা হরফ নয় আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ মিম একটা বর্ণ প্রতিটি বর্ণ প্রতিটি অক্ষরের জন্যই তেলাবাদি দশটা নাকি অর্জন করবে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোরআন তিলাওয়াত করার জন্য আরো অনেক মর্যাদার কথা বলেছেন স্বয়ং আল্লাহ কোরআন তিলাওয়াতের মর্যাদা বলেছেন তুলিয়াত ওইদা তুলিয়া যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাভাবিক আমাদের ইমানও বাড়তে থাকে আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন আল্লাহন আহসান আল হাদিস করেছেন গ্রন্থাকারে যা বারবার পাঠ করা হয় যেটা পাঠ করলে শুনলে যারা আল্লাহকে ভয় করেন ইমানদার তাদের চামড়া গুলো ওঠে শিহরিত হয় তাদের দেহ এরপর তাদের অন্তর এবং দেহ বিনম্র বিগলিত হয়ে যায় আল্লাহর জিকিরের জন্য এভাবেই তো এই মানটা বৃদ্ধি পাই আর এই তেলাওয়াত অবশ্যই আমরা বুঝতে পারছি অর্থ অনুভব করে তেলাওয়াত করলেই এই ফলটা পাওয়া যায় দর্শক এজন্য জন্য কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রথম দায়িত্ব বিশুদ্ধ উচ্চারণের রসল্লাহা পদ্ধতিতে তেলাবাত শেখা আরবি উচ্চারণে তেলাওয়াত শেখা অনেকেই কোরআন তেলাওয়াত করার জন্য আবেগ আছে আরবি উচ্চারণ শেখেননি বাংলা উচ্চারণে তেলাওয়াত করেন প্রথম কথা হলো যে বাংলা উচ্চারণে তেলাওয়াত হয় না এক ভাষা আরাক বর্ণ দিয়ে পড়া যায় না বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত করতে গেলে ভয়ঙ্কর গুণা হবে ইমানও নষ্ট হতে পারে আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেননি দুর্ভাগ্য শেখার চেষ্টা করেন বিশুদ্ধ শেখার চেষ্টা করেন এটা আপনার জন্য যথেষ্ট পাশাপাশি কিছু পড়তে না পারলে অর্থ পড়েন এটার মাধ্যমে কোরআন অনুধাবনের সাপ পাবেন আল্লাহ তো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তো অত্যন্ত সহজ একজন নারী পুরুষ মোমেন মোমেনা তিনি কোরআন শিখতে পারেননি খুব শখ আল্লাহর কালাম পড়বেন আজই সিদ্ধান্ত নেন আল্লাহ আমি কোরআন শিখব চেষ্টা করতে থাকেন দুনিয়া বিচারে আপনি কতটুক এগোলেন এটা বিচার করা হবে আল্লাহর কাছে তা নয় আপনি কতটুক আন্তরিক চেষ্টা করেছেন এক মাসে এক বছরে আপনি কতটুক শিখেছেন এটা দুনিয়ার বিচার আর আল্লা তালার কাছে বিচার যে আপনি কতটুকু সাধ্যমতো চেষ্টা করেছেন এর মাধ্যমে যতটুকু শিখবেন এটা দিয়ে আপনি তেলাওয়াতের চেষ্টা করবেন আরবিতে চেষ্টা করবেন বিশুদ্ধ উচ্চারণের চেষ্টা করবেন এরপরেও যদি ভুল হয় সেটা সাধ্যের বাইরে হলে ভিন্ন কথা সংশোধনের চেষ্টা থাকবে কিন্তু বাংলা উচ্চারণে আরবি তেলাওয়াত এটা ভয়ঙ্কর মহাবিপদ ইমান নষ্ট হয়ে যাবে কারণ আমরা যখন বাংলায় পড়ব কখনোই কোনোভাবেই আমরা কোরআনের শুদ্ধ উচ্চারণ করতে পারবো না আর এখানে বিপদ হল আরবির উচ্চারণের বর্ণ যদি ভুল হয়ে যায় হা এর জায়গায় হা হয় কফের জায়গায় কাফ হয় আইনের জায়গায় আ হয় তাহলে পুরো অর্থ উল্টো হয়ে যায় প্রশংসার জায়গায় গালি হয়ে যায় দোয়ার জায়গায় বদ হয়ে যায় এভাবে ইমানটা নষ্ট হয়ে যায় কাজেই কোরআন তেলাওয়াত করব এটা শেখার প্রথম ধাপ হলো আমরা বিশুদ্ধ আরবিতে কোরআন তেলাওয়াত শিখব অনেকে কোরআন তেলাওয়াত করেন অর্থ গবেষণা করেন কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন না এটা একান্তই অন্যায় এবং অবহেলার কারণে গোনা হবে এটাই বোঝা যায় একজন প্রচুর চেষ্টা করে পারেননি এটা তো সাধ্যের বাইরে ভিন্ন কথা কিন্তু আমি সারাদিন কোরআন অর্থ অধ্যয়ন করছি পড়ছি কিন্তু শব্দগুলো কোরআন তেলাওয়াত করতে পারি না আমার তেলাওয়াত রসুল্লাহ সাল্লামের মতো নয় আমি বাংলায় আরবি পড়ি আমি অর্থ বুঝি অনেক গবেষণা করি এটা সন্নত পদ্ধতি নয় আল্লাহ কোরআন কেরেমে রসোল আল্লাহ সাল্লামকে বলেছেন ওরা তিল কোরআন তুমি কোরআন পড়ো সুন্দর সুস্পষ্টভাবে কাজেই রসুল্লা সাল্লাম যেভাবে কোরআন তেলাওয়াত করতেন ওইভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে ওইভাবে তেলাওয়াত শিখতে হবে রসলাস করতেন হাদিস বারবার এসেছে রসল সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন ধীরে ধীরে শান্তভাবে অর্থের দিকে লক্ষ্য রেখে কান তেলাওয়াত ফয়েজ আল আত্মা হইয়া রসুল্লা সাল্লাহ আসলাম ধীরে ধীরে টেনে টেনে প্রতিটি আয়াতে থেমে থেমে তেলাওয়াত করতেন আবার আয়াতের পরে অর্থের বিষয়ে চিন্তা করতেন দাদাব্বুর করতেন এভাবে তেলাওয়াত ছিল রসুল্লাহ সাল্লামের সঙ্গে মাখরাজের উচ্চারণ এখফায় গামগুন্না এগুলো আরবি অবিচ্ছেদ্য অংশ এভাবেই রসুলাম তিলাত করেছেন সাহাবিগন তেলাওয়াত করেছেন থেমে থেমে প্রতিটি আয়াতের থেমে রসুল্লাহ সাল্লাম তেলাবাত করেছেন টেনে টেনে সুন্দরভাবে তেলাবাত করেছেন কাজেই আমরা যখন কোরআন তেলাবাত করব এভাবে তেলাওয়াত করাই হবে আমাদের উদ্দেশ্য এই পর্যায়ে পৌঁছানোই হবে আমাদের মূল লক্ষ্য এজন্য আমাদের সকলেরই চেষ্টা করা উচিত দর্শক দ্বিতীয় পদক্ষেপ হল তেলাওয়াতের জন্য আরবি ভাষাটা বোঝার শেখার চেষ্টা করা আল্লাহ তালা কোরআন কেরেমে বলেছেন মুদের আমি কোরআনকে সহজ করেছি বোঝার জন্য কেউ কি আস বুঝতে চাও দর্শক কোরআনের অলৌকিকত্ব রয়েছে এই সহজত্ব কোরআনের অলৌকিকত্ব এই সহজত্বের অনেক দিক রয়েছে আমরা একটা চোখে দেখি অনারব একটা শিশু কিশোর অনারব শিশু বয়, সাত আট নয় দশ নিজের মাতৃভাষাও ভালো করে বলতে পারে না কিন্তু কোরআন করিম শুধু বিশুদ্ধ তেলাবাতই করে না প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে হাফেদ একটা বিশাল গ্রন্থ ছয়শোর উপরে পৃষ্ঠা বড় একটা গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত যখন সেই শিশু তেলাবাত করে অনারব সাত বছর আট বছরের শিশু তেলাবাত করে কেউ বলতে পারবে না যতক্ষণ কোরআন তেলাবাত করবে এই শিশুটা অনারব একজন বিশুদ্ধ আরব সাহাবিদের যুগের আরব যেভাবে তেলাবাদ করতেন সেভাবেই তেলাবাদ করছেন আল্লাহ একবার বিশ্বে কোনো নজিরই নেই যে একটা ধর্মগ্রন্থ একটা কবিতার গ্রন্থ নিজের ভাষার গ্রন্থ কেউ মুখস্থ রাখতে পারে ছয়শো পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা দুশো পৃষ্ঠা একটা অক্ষর ভুল হয় না কোনো নজির নেই নিজের ভাষাই পারে না অনেক সময় কোরআন করিমের চ্যালেঞ্জকে অনেকে অবজ্ঞা করে আল্লাতে কোরআন করিমে বলেছেন যে তোমরা এই গ্রন্থের মতো কোনো গ্রন্থ আনতে পারবে না অনেক বলে না আনা যায় বিশেষ করে যারা খ্রিস্ট ধর্ম প্রচার করেন আমাদের দেশে মুসলমানদেরকে বলেন যে না এরকম কোরআন বানানো যায় আমরা খুব সহজে বলি কোরআন অলৌকিক গ্রন্থ কোরআন হাজার হাজার মানুষ মুখস্থ করে তুমি একটা মানুষ দেখাও যে তোমাদের ধর্মগ্রন্থ মুখস্থ আছে অর্ধেক মুখস্থ আছে একজনও নেই তুমি একটা গ্রন্থ বানিয়ে দাও আগে তো শব্দ পরে তো অর্থ অর্থ না বুঝে শুধু শব্দে সেই গ্রন্থটা মুখস্থ করবে এক বছর দু বছর তিন বছর নয় পঞ্চাশ বছরে একজন মানুষের জন্য একটা গ্রন্থ তুমি বানাতে পারবে না আরাল্লাহ এমনও গ্রন্থ দিয়েছেন এত সহজ যে একটা শব্দের অর্থ বোঝে না কিন্তু একটা শিশুও একটু চেষ্টা করলে তা মুখস্থ করে ফেলে দর্শক কোরআনের সহজ হওয়ার আরেকটা একটা অলৌকিকত্ব আপনি কোরআনের অর্থ বোঝেন না একটা আরবি শব্দ বোঝেন না কিন্তু কোরআন অর্থ বোঝার চেষ্টা করেছেন কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন আপনার মাতৃভাষায় অর্থটা পড়েছেন আয়াত তেলাবাত করেছেন অর্থ পড়েছেন একবার দুবার কোরআনটা আপনি অর্থ সহ পড়েছেন আপনি আরবি শব্দ বোঝেন না কোরআনের অর্থ শুধু বোঝার চেষ্টা করেছেন তর্জমা অনুবাদের মাধ্যমে কোরআন এত সহজ যে আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনার সামনে কেউ কোরআন তেলাবাত করবে আপনি কোনো শব্দের অর্থ বুঝবেন না কিন্তু কোন সোরা কোন আয়াত তেলাওয়াত হচ্ছে এই আয়াতে কি বলছে আপনি দেখবেন বুঝে ফেলবেন আল্লাহ সহজ করেছেন কোরআনকে হৃদয়ঙ্গম করে কোরআন থেকে উপদেশ নেওয়া দর্শক কাজেই আমাদের সবারই চেষ্টা করা উচিত আমাদের ইমানের দাবি তো এটাই যে আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন আল্লাহ কি বলেছেন নিজে একটু বোঝার চেষ্টা করি এজন্য আমাদের সকলেরই চেষ্টা করা উচিত কোরআন বোঝার মতো আরবি অন্তত আমরা শিখে ফেলি এজন্য বর্তমানে ইলেকট্রনিক জগতে ইন্টারনেটে অনেক প্রোগ্রাম রয়েছে বিভিন্ন ভাষায় আরবি শব্দগুলোর অর্থ ব্যাকরণের কিছু নিয়ম দিয়ে কোরআন বোঝার মতো আরবি শেখা যায় দর্শক যদি এই পর্যায়ে আরবি আমরা নাও শিখতে পারি চেষ্টা করেছি হয়নি অথবা চেষ্টা করার সুযোগ পাইনি কোনো সমস্যা নেই আমরা অন্তত আল্লাহ কি বলেছেন বোঝার চেষ্টা করব কিভাবে আমরা বিরতির পরে তা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতি ওবরাক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 सकाल सा इंटरल स्कूल वरि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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তার আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলুন আসসালাম আলাইকুম আহমতুল সময় তো দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম কোরআন শিক্ষা এবং তেলাওয়াতের পর্যায়গুলো আমরা যদি আরবি ভাষা শিখতে ব্যর্থ হই এটা পাপ নয় যে আমি পারিনি কারণ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তো সহজ চেষ্টা করতে হবে ব্যর্থ হলেও সাপ পাবেন সুযোগ না থাকলে আমাদের চেষ্টা করতে হবে কোরআনে আল্লাহ কি বলেছেন অন্যের সাহায্যে বুঝার অর্থাৎ অন্য একজন ব্যক্তি কোরআন পড়ে যে অর্থ বুঝেছেন তার লেখা অনুবাদ ব্যাখ্যা পড়ে আমরা অন্তত কোরআন বোঝার চেষ্টা করি এটা আমাদের ন্যূনতম পর্যায়ে এক্ষেত্রে আমরা অনেক রকম ভুল করে থাকি অনেক সময় দিনদার মানুষেরা কোরআনের অর্থ পড়াকে ক্ষতিকারক বলে মনে করেন কোরআনের অর্থ পড়লে মানুষ ভুল বুঝবে চিন্তা করে দর্শক এটা ভুল ধারণা অনেকে আবার এটাকে আরও অলৌকিকত্ব দেন যে কোরআন বুঝতে অনেক কিছু লাগে কোরআনের তর্জমা পড় না কোরআনের ব্যাখ্যা করার জন্য অনেক যোগ্যতা লাগে কোরআনের ব্যাখ্যা পড়ার জন্য কোনো অযোগ্যতা লাগে না শুধু ব্যাখ্যা বা তর্জমার ভাষাটা জানলেই চলে এর বিপরীতে যারা কোরআন তরজমা পড়েন তারাও অনেক ভুল করে ফেলেন তারা কোরআনের তরজমা পড়ে মনে করেন প্রকৃত কোরআন আমরা বুঝেছি সমান্ত দর্শক আসলে কোরআনের আরবি বুঝে কোরআন পড়া আর কোরআনের তর্জমা পড়ে দুটো এক পর্যায়ের নয় কোরআনের আরবি শব্দগুলোর প্রকৃত অর্থ জানা নিজে বোঝা কোরআনের যুগে এটার কি অর্থ ছিল জানা এটা হল প্রকৃত জ্ঞান আর কোরআনের তর্জমা পড়ার অর্থ হলো যে কোরআন পড়ে এক ব্যক্তি যা বুঝেছেন তার সহযোগিতা নিয়ে আমি ওটা বোঝার চেষ্টা করছি এটা আমার চেষ্টা এটা করতে হবে আমরা নিজে না বুঝলে একজনেরকে মুখ থেকে বুঝতে হবে একজনের লেখনী থেকে বুঝতে হবে তবে আমরা অর্থ যেটা পড়েছি এটাই চূড়ান্ত কোরআনের কথা এটা চিন্তা না করে আমরা কোরআনের মূল অর্থটা মোটামুটি বুঝেছি এটা চিন্তা কর। দ্বিতীয়ত কোরআনের অর্থ আমরা বুঝবো কোরআন তাদাব্বুর করব আল্লাহকে খুশি করতে আল্লাহ তো নির্দেশ দিয়েছেন অর্থ চিন্তা করতে আফালায় তাদ্বারুন কোরআন আলা তারা কোরআন নিয়ে একটু চিন্তা করে না কোরআন অর্থগুলো অনুধাবন করে না নাকি অন্তরে তালা পড়ে গেছে আমরা অন্তরে তালা খুলতে চাই কোরআন অর্থ চিন্তা করতে চাই তবে একজনের অনুভূতি একজনের তর্জমা দ্বারা কোরআন বুঝে এটার দ্বারা অন্য কাউকে রদ করা অন্য কারোর উপর নিজের অহংবোধ প্রকাশ করা এটা কিন্তু কোরআন অর্থ অনুধাবনের উদ্দেশ্য না অনেক সময় আমরা কিছু কোরআন তেলাওয়া করে অর্থ অধ্যয়ন করে যারা আলেম ছোট থেকে কোরআন পড়েছেন আরবি ভাষা শিখেছেন তাদের প্রতি একটা অশ্রদ্ধা এসে যায় ওনারা কিছু বোঝেন না আমরা সব বুঝি সম্বন্ধ দর্শক এটা হলো শয়তানের আরেকটা পদক্ষেপ শয়তান চায় আল্লাহর বান্দা কোরআন অনুধাবন না করুক আর যখন অনুধাবন করতে শুরু করে তার ভিতরে আত্মতুষ্টি এবং অহংবোধ এনে দেবে দর্শক কোরআন সকল মুমিনি অর্থ বুঝে পড়বেন দু ফকি সকল মোমেন হবেন না এটা আল্লাহরই নির্দেশ আল্লাহ যেমন বলেছেন প্রত্যেক মোমেন কোরআন হৃদয় নাড়িয়ে হক তেল করবে আল্লাহ অন্যত্র বলেছেন فلولا نفر من كل فرقه منهم طائفه يتفقهوا في الدين ما كان المؤمنون لينفروا كافه فلولا نفر من كل فرقه منهم طائفه يتفقهوا في الدين ولينغروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون الله تعالى বলেন সব মানুষ বেরিয়ে যাবে এটা নিয়ম না কেন কিছু মানুষ বেরিয়ে যায় না যেন তারা এবং ফিরে আসলে মানুষদেরকে সতর্ক করে সমাজ দর্শক এই আয়াতের ব্যাখ্যা অনেক রকম তবে মূল কথাটা হল সব মানুষ দিনের ফেঁকায় সমান হবে না কোরআনের অর্থ সবাই বুঝবে হাদিসের অর্থ অনেকে অনেকটা বুঝবে কিন্তু দিনের ফিক গভীর জ্ঞান অর্জনের জন্য ব্যাপক সময় দিতে হবে অধ্যয়ন করতে হবে ভাষা জানতে হবে সংশ্লিষ্ট সকল বিষয়ে জানতে হবে এজন্য আমরা যেন কখনোই কোরআনের কিছু অর্থ অধ্যয়ন করে কিছু হাদিসের অনুবাদ করে নিজেদেরকে ইসলামী জ্ঞানের ফকি মহাপণ্ডিত মনে না করি আলেমদেরকে ভালোবাসতে ব্যর্থ না হয় সমাজ দর্শক বর্তমানে আমাদের সমাজের মানুষেরা দ্বিবিধ সমস্যায় নিপতিত রয়েছে কেউ কোরআন তেলাওয়ার বা কোরআনের অর্থ অনুধাবন করতেই চান না তারা মনে করেন যে অর্থ ছাড়া পড়াটাই পুরো পড়া অথচ অর্থ ছাড়া পড়াটা কখনোই পুরো পড়া নয় হ্যাঁ অর্থ বুঝতে পারেননি সাধ্য নেই অবশ্যই সাপ পাবেন কিন্তু এই সাপ পাওয়ার অর্থ তো এই নয় যেটা পূর্ণতা একজন মানুষ সালাত আদায় করবেন কাপড় গায়ে দেওয়ার কিছু নেই তিনি খালি ঘায়ে সালাত পড়েছেন সালাত হয়ে যাবে কিন্তু এই হয়ে যাওয়ার অর্থ এই নয় যা আজীবনে তিনি খালি গায়ে সালাত আদায় করবেন না বরং তার চেষ্টা হবে সুন্নতসম্মত পোশাক পরিধান করে সালাত আদায় করবেন দর্শক ঠিক তেমনই রসল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যে পদ্ধতিতে তেল করেছেন সাহাবিগঞ্জ যে পদ্ধতিতে তেল করেছেন আল্লাহ যে পদ্ধতিতে তেল করতে নির্দেশ দিয়েছেন রসুল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে তেল করতে নির্দেশ দিয়েছেন এই পদ্ধতিতে তেলাওয়াতের আবাতের আগ্রহ আমাদের থাকবে আর সেটা হলো বুঝে পড়া রসল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াতের সময় চিন্তা করে করে অর্থ অনুধাবন করে প্রত্যেক আয়াতে থেমে শাস্তির আয়াতে আশ্রয় চেয়ে নিয়ামতের আয়াতে নিয়ামত প্রার্থনা করে তেলাওয়াত করেছে আমাদের কি শখ হয় না এইভাবে একটু তেলাওয়াত করতে আমরা অনারব অনারব হলেও কত চেষ্টা করি রসুল্লাহ সালামের আরবীয় রীতির অনুসরণ করা কিন্তু এটা বুঝতে চাইবো না রসুল্ল্লা আসসালাম সাহবায় কেরাম তারা আরব হয়েও কোরআনের অর্থপূর্ণ পূর্ণ অনুধাবন না করে দশটা আয়াতে পরে আর যেতেন না আমরা কি একটু তেমন তেলাওয়াতের চেষ্টা করবো না আল্লাহ নির্দেশ দিয়েছেন বুঝে তেলাওয়াত করতে সমানিত দর্শক কাজেই না বুঝে পড়া পূর্ণতা নয় অক্ষমতার কারণে মোমেন্ট সোয়াব পাবেন কিন্তু তার উদ্দেশ্য হবে বুঝে পড়া আবার বুঝে পড়ার অর্থ শুধু তর্জমা বোঝা না তর্জমা বোঝা বুঝে পড়া একটা পদক্ষেপ এটার পরে যদি আমরা নিজেদেরকে ফকির মনে করি অহংকারে লিপ্ত হই বা আলেমদেরকে অযোগ্য মনে করি তাহলে পরে আমরা আলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে বিভ্রান্তিতে নিপতিত হয়ে পড়ব কাজেই আমরা সকলেই চেষ্টা করব কোরআনের অর্থ অনুধাবন করার আর বিশিকে হলে ভালো নইলে কোনো অনুবাদ গ্রন্থ পড়ে কোরআন অধ্যয়ন বোঝার চেষ্টা করব। দর্শক অনেক সময় আমরা বলি যে অমুক ব্যক্তি কোরআন না বুঝে পড়েও কত বুজুর্গ হয়ে গেছেন কত বেড়ায়াত অর্জন হয়েছে এগুলো খুবই ভয়ঙ্কর কথা রসুল্লাহ সাল্লাইসাল্লামের সুন্নতকে ছোট করার চেষ্টা অনেক ব্যক্তি দিনের এলেম না শিখে বুজুর্গ হয়েছেন এই কি আমরা দিনের এলেমকে অবহেলা করব অনেক ব্যক্তি দিনের কিছু সন্ন্যত পালন না করেও বুজুর্গ হয়েছেন শহীদ হয়ে গিয়েছেন আমরা কি সেজন্য দিনের এই সকল আমলকে অবহেলা করবো রসল্লা সাল্লাহের পদ্ধতি যা সেটাই আমরা অনুসরণের চেষ্টা করব দর্শক এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআনকে অনুধাবন করে হৃদয় দিয়ে বুঝে তেলাবাত করার দর্শক কোরআনের আয়াতগুলো নিজে বুঝা। পারস্পরিক পর্যালোচনা করা মজলিস করা এটা রসুল্লাহ নির্দেশ সুন্নত এবং আল্লাহ এর ভিতরে অনেক বরকুত রেখেছেন আল্লাহ রসুল্লাহাম বলছেন যখনই কিছু মানুষ আল্লাহর কোনো ঘরে এক জায়গায় বসে আল্লাহর কিতাব তাদারুস করে অধ্যয়ন করে পরস্পরে অধ্যয়ন করে একা পড়ে না তেদারুস করে একজন পড়ে আরেকজন শোনে অনুধাবনের চেষ্টা করে তখন আল্লাহ তালা তাদেরকে তিলাওয়াতের স্বয়াব অধ্যয়নের স্বভাব ছাড়াও অতিরিক্ত কিছু নয়ামত বনাশ হিসেবে প্রদান করে আল্লাহর ফেরেস তারা তাদেরকে ঘিরে নেন আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে নাই আল্লাহর জান্নাতির শান্তি তাদের উপরে বর্ষিত হতে থাকে আল্লাহ আল্লাহতালা তার নিকটবর্তী ফেরেস্তাদের কাছে এই বান্দাদের এই এবাদতের কথা প্রকাশ করতে থাকে কত বড় নেয়ামত দর্শক কাজেই আমরা কোরআন নিজ অধ্যয়ন করব বোঝার চেষ্টা করব পাশাপাশি পরস্পরে কোরআন অধ্যয়ন তাদারুসের চেষ্টা করব আর এটা সবচেয়ে ভালো আল্লাহর ঘরে হবে আমরা বর্তমানে আমাদের সমাজে আল্লাহর ঘরগুলোকে বন্ধ করে ফেলেছি মসজিদে সালাতের পরে বন্ধ হয়ে যায় বসে কিছু মানুষ কোরআন তেলাওয়াত তাদারুস করবেন এলমি দর্শ হবে অন্যান্য আবাদত হবে এগুলো হয় না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সময়ে মসজিদগুলোই তো সকল অধ্যয়ন গবেষণা দিনের আলোচনার প্রাণকেন্দ্র ছিল কোরআন তেলাওয়াত শেখা শিক্ষা দেওয়ার প্রাণকেন্দ্র ছিল আলাদা কিছু প্রতিষ্ঠান ছিল না আমরা মসজিদগুলোকে মেরে ফেলেছি মসজিদ আবাদ হচ্ছে অনেক কারুকাজ দিয়ে অনেক টায়ার্স দিয়ে বাই্যিক সৌন্দর্য দিয়ে শুধু মসজিদে সর্বক্ষণ এবাদত চলবে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাম যে এবাদতটা মসজিদে করার নির্দেশ দিয়েছেন দাদা রসুল কোরআন কোরআন পারস্পরিক অধ্যয়ন করা এটা আমরা অনেক মসজিদেই করি না অনেকে করতে বাধাও দিয়ে থাকেন দর্শক কোরআন অধ্যয়ন করা কোরআন পাঠ করা কোরআনের অর্থ অনুধাবন করা কোরআন শিক্ষা দেওয়া কোরআন প্রচার করা সমাজের মানুষকে কোরআনমুখী করা এটা আমাদের দিনের অন্যতম ভিত্তি সমান্ত দর্শক কাজেই আমরা আমাদের চিন্তা চেতনা কোরআনকে নিয়ে করব, কোরআন নিজে অধ্যয়ন করব, কোরআন অনুধাবনের চেষ্টা করব, কোরআন অন্যকে শেখাবো কোরআন শুনব কাজেই কোরআন শুনতে হবে আমরা অনেক সময় কোরআন টাঙিয়ে রাখি কোরআনের আয়াত ঘরে টাঙ্গিয়ে রাখি মনে করি এটা বরকত দর্শক কোরআন টাঙ্গিয়ে রাখার বরকত নেই এটা কোরআনের সাথে উপহাস করা হয় কোরআন আপনি পড়বেন না পারলে শুনবেন কোরআন যে বাড়িতে পড়া হয় শয়তান পালিয়ে যায় টাঙিয়ে রাখলে কিছু হয় না আপনি কোরআন টাঙিয়ে রাখলেন আর শয়তানের সাথে লেনদেন করলেন এটা তো কোরআনের অবমাননা কোরআন পড়বেন পড়তে না পারলে শুনবেন তবে শোনার সময় অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন চালিয়ে দিয়ে আমরা গল্প করছি এর নাম কোরআন নয় এর নাম কোরআন তেলাওয়াতের বরকত পাওয়া নয় কোরআন তেলাওয়াত হবে আপনি ইলেকট্রনিক মাধ্যমেই তেলাওয়াত শোনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন শ্রবণের মাধ্যমে রহমত অর্জুনের তৌফিকদান করুন অমা তৌফিক্লা ও সালামুমি ওয়াল্লা সাহাবি আজমাইন ওকুম ওয় রাহমতুল্লাহি सबचे लाभ जनक चानसा के सर्वोच्च मुनाफा दी कुरान मूल्यवान तथ्य बोले ब्रा नम्बर रास्ते सम्पद कर दिन जो रास्ते व्यय करेंटार्न पानी सतश गुण बस भाषा से पात्र हजार हार व्यवसा चे बेसि मुनाफा दीते आज बनियोग कर आल्ला तलार रास्ता